TV Bangla মানবতার সমাধান আসসালামুক রকমি রহমান রহিম আলহামদুলিল্লাহ রবীলিন সঈদুল মরসরী নবীন মোহাম্মী ওসহাবি আজমাইন মাম তবাহ বিসান্দিন আবাদ ফুজব আলামীম আল্লাহ ارشاد তম্বরশাদসেন তাদের কাছে কি অর্থাৎ এই মুনাফিকদের কাছে এইরকমই এই আরব মুশ্রিক যারা তাদের কাছে কি সংবাদ আসেনি ওই সব লোকদের যারা তাদের পূর্বে ছিল সেনু আল ইসলামের সম্প্রদায় হোক আদ সামুদ সম্প্রদায় হোক ওয়া কৌমি এব্রাহিম আলী ইসলামের সম্প্রদায় হোক ও আসহাবে মাদিয়ান মাদিয়ানের অধিবাসী হোক সোয়েব আলী ইসলামের সম্প্রদায় হোক আলমোতাফিকাত অথবা উল্টে যাওয়া জনবস্তি হোক যে জনবস্তিকে আল্লাহ ফখরবুল আলমিন উল্টিয়ে দিয়েছিলেন অর্থাৎ লুত আলি সালামের গ্রাম সাদ্দুমকে আল্লাহাক উল্টে পাল্টে ধ্বংস করেছিলেন অথবা অন্য কোন আম্বিয়া এবং রসুলগণের যে উম্মতরা ছিল তাদেরকেও যেভাবে ধ্বংস করেছেন আতা থুম রসুল হম নাথ যাদের কাছে তাদের রসুলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন ফামাকান আল্লাহ মাহুম আল্লাহ পাক তাদের উপর জুলুম করতে চাননি কিন্তু তারা তাদের নিজেদের ওপরে জুলম অত্যাচার করেছিল বিরুদ্ধাচরণ করে অলমো মেনুন অলম মেনাত বা আদম আউলিয়া বাজ মমিন পুরুষ এবং মমিন নারীরা একই অফরের বন্ধু ইয়া মরুন মারুফ তাদের ভালো চরিত্র হচ্ছে যে তারা ভালো কাজের উপদেশ দিয়ে থাকে ওয়া নহাউন আলীন মুনখারে অন্য কাজে বাধা দিয়ে থাকে ব্যক্তি জীবনের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে সমাজনীতির ক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রেও ওয়ু কিমোনা সলাত এবং তারা নামাজ কায়েম করে মমিনদের লক্ষণ হচ্ছে যে তারা নামাজ কায়েম করবে ওয়ায়ুতুন আস জাকাত জাকাত প্রদান করবে ওই অতিমন আল্লাহ ও রাসুল এবং আল্লাহ রাসুলের আনুগত্য করবে উলায় কাসাই আর মহামলাহ এদের উপরে আল্লাহ পাক শীঘ্রই দয়াবান হবেন নিশ্চয়ই আল্লাহ পাক সর্বজয় প্রজ্ঞাময় আল্লাহ পাক বলছেন ওয়াদ আল্লাহ মেনিনাত আল্লাহ পাক মমিন পুরুষ মমিন নারীদের সাথে প্রতিশ্রুতি করেছেন জান্নাত এমন জান্নাত সমূহের যার নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত হবে খালেদিন আফিহা সেখানে তারা চিরকাল থাকবে ও মাসাহ কেনা তৈবাফি জন্নাতে আদন ই স্থায়ী জান্নাতে তাদের জন্য সুন্দর সুন্দর আবাস স্থান রয়েছে পর রেজওয়ান উম্মিন আল্লাহ আকবর এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি হচ্ছে সবচাইতে মহান সবচাইতে বড়ো নিয়ামত যা তাদেরকে দান করা হবে তা হবে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করা যে আমি তোমাদের রাজি হয়ে গেলাম সন্তুষ্ট হয়ে গেলাম তোমাদের কখনও এরপরে অসন্তুষ্ট হব না তখন জান্নাতিদের খুশির আর সীমা থাকবে না আল্লাহ পাক বলছেন জালিকাহুয়াল ফৌজুল আজিম আর এটি হচ্ছে বিরাট সাফল্য আল্লাহির সাদা ও জাহেদুল জাহান্ন ইসাল মাসীর হে নবী মোহাম্মদ তুমি কাফেরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো সশস্ত্র সংগ্রাম করো এবং তাদের বিরুদ্ধে তুমি প্রচেষ্টা চালাও মেহনত করো ওয়াঘলুজ আলিহিম এবং তাদের সাথে কঠোরতা অবলম্বন করো ওয় মাহা ও আহম জাহান্নম তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম আবি ইসল আর এ প্রত্যাবর্তনী স্থল কতই না নোংরা আল্লাহাক বলছেন ইহালিফুন আব্লাহমা কালু যা কিছু তারা বলেছে তার ওপর শপথ করে থাকে আল্লাহ। ও আলাকাদ কালু কালেমাতাল কুফুর তারা কুফরির কথা বলেছে ওকাফারু বাদা ইসলাম ইসলামের পরে তারা কাফের হয়ে গেছে ওহাম্মু বেমা আলম আলু এবং তারা ষড়যন্ত্র করেছে কিন্তু তাতে সফল হয়নি এমন ষড়যন্ত্রের উদ্দেশ্য করেছে বেমা আলমিয়ান আলু যাতে তারা সফল হয়নি আল্লাহ পাক বলছেন অমা কামু ইল্লা আগনা রসুল ফদুল্হ আর কোনো দোষ করেননি নবী করিম সাল্লাম এবং সাহাবাই করামগন তবে আল্লাহ পাক তাদেরকে এই মুনাফেকদেরকে সচ্ছল যেহেতু করে দিয়েছেন এবং তার রসুল সাল্লাম তার অনুগ্রহে তাদেরকে সচ্ছল হওয়ার জন্য কিছু দিয়েছেন ফাই বউ ইয়াকু খৈর আল্লাহম সুতরাং তারা যদি এখনও তবা করে সেটা তাদের জন্য কল্যাণকর হবে ওয়াইয়াত্লাউ আর যদি তারা এখনও বিমুখ হয়ে যায় ই আজ বহুম আল্লাহ আজাবানিয়াওয়ালা আখেরা তাহলে ইহকাল পরকে আল্লাহ পোক্তাদেরকে ভয়াবহ আজাব দেবেন আমফিল আর্জমিউ আলিম ওাল নাসির এ পৃথিবীতে না তাদের কোনো বন্ধু আছে আর না কোনো সাহায্যকারী রয়েছে কমিন হুম আহাদ আল্লাহন আতানা মিনফাজ মিনাস আলহিন আর এদের মধ্যে আর কিছু লোকেরা ছিল যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতি করেছিল যে আল্লাহ যদি তার অনুগ্রহ দান করেন আমাদেরকে তো অবশ্যই দান খায়রাত করব এবং সৎ অন্তর্ভুক্ত হয়ে যাব সালাম্মা তাহম ইনফাজুল্লাহি যখন আল্লাহ পাক তার অনুগ্রহ দান করলেন বাকিলু বিহি তাতে তারা কার্পণ্য করল ওয়াত্লা ওহম মুখ ফিরিয়ে তারা পলায়ন করল বেপর তারা বিমুখ হয়ে চলে গেল আল্লাহ পাক বলছেন ফাআা কানফিউ নবী করিম সাল্লা জমানাই কিছু লোক এই রকম চরিত্রে ছিল যে যারা ধনের আশা আকাঙ্ক্ষা করেছিল যে ধন দৌলত হয়ে গেলে এই করব সেই করবো ভালো কাজ করব কিন্তু যখনই ধন দৌলত হইল তখন তারা কৃপণতা করল এবং আল্লাহর দিন থেকে ফিরে মোনাফেক হয়ে পড়েছিল আল্লাহফাক বলছেন যে ফা আকাবাহম নেহ সুতরাং তাদের অন্তরে আল্লাহ ফাকর্বুল আলমিন কপটতা বদ্ধমূল করে দিলেন সেই দিন পর্যন্ত যেই দিনের সম্মুখীন তারা হবে অর্থাৎ কেয়ামতের দিন পর্যন্ত কারণ বেমা আখলাফুল্লাহ মা ওয়াদু যেই ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহর সাথে করেছিল তার ওয়াদা খেলাফি করেছিল অবেমা কানু এক যেবন এবং তারা যেহেতু মিথ্যা কথা বলেছিল আনাল্লাহ আলময় আলম আন্নআ আন্নআল্লাহ আল্লামুব তারা কি জানে না যে আল্লাহফাক তাদের গোপন কথাবার্তাও জানেন ও আজ এবং গোপন পরামর্শও জানেন যা গোপনে কথা বলে অথবা গোপনে লুকিয়ে কানাখানি করে সেসব কথা আল্লাহফাক জানেন ও আন্ন আল্লাহ আল্লামুল গয়ুব আল্লাহফাক রবুল আদিসের সম্পর্কে সম্য জ্ঞানীনীনাফিস ক্ষেত্রে মুক্ত হস্ত তাদের উপর দোষারোপ করত এরা কি করে অপচয় করে এরা এত কেন করে এরা আর তারপরে তাদের অন্তর সম্পর্কে সমালোচনা করতো এরা লোক দেখানো কাজ করে আর ওই সব লোকদের ওপরও দোষারোপ করে যারা সীমাহীন কষ্টে দান করে থাকে মমিনদের মধ্যে যারা অভাবী ছিল দরিদ্র মানুষ ছিল তারা অনেক মেহনত পরিশ্রম করে অল্প কিছু নিয়ে তারা বলতো যে আল্লাহ এর সামান্য এই দান থেকে অভাব মুক্ত আল্লাহর এতে কি হবে এই রকম বলে তারা আঘাত করতো সর্বপ্রকার লোকেদের ওপরে মমিনদের ওপর ফেয়াজ খারুন আমিন হোম এরা এইভাবে তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করত সাক্ষীর আল্লাহ মিন আল্লাহ তাদের ঠাট্টা বিদ্রুপের রহস্য তমাশার উত্তম প্রতিদান তাদেরকে দেবেন ঠাট্টা রহস্য করেছে তার উচিত শাস্তি আল্লাহ দেবেন আল্লাহম আজাবন আলীম এবং তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে মহনাল্লাহাদস্তক ফিরস্তকরিম কফারুহ ফা হে নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম এদের জন্য তুমি কামনা করো অথবা না করো ইনতাকল সাবারা এদের জন্য যে সত্তর বার করে আল্লাহর কাছে মার্জনা কামনা করে যে আল্লাহ এ আবদুল্লা বিনাই মুনাফিককে মাফ করে দাও তার সাথী সঙ্গীদেরকে মাফ করে দাও ফালাই যাক আল্লাহ হলম কখন আল্লাহ পাক এদেরকে মাফ করবেন না কেন যাহালেকা বেআারুবিল্লা এরা আল্লাহর সাথে কুফরি করেছে রাসুলের সাথে কুফরি করেছে আর ফাসিক এক জাতিকে আল্লাহ পাক রাস্তা দেখান না আল্লাহ পাক বলছেন ফারিহাল মুখাল্লা ফোন মক আদিম খেলাফা রাসুলিল্লাহ ও কারিহুজাহিদু আলহান হার তাবুকের যে যুদ্ধ হয়েছিল সেটা খুব গ্রীষ্মকালে হয়েছিল আর গ্রীষ্মকালে আরব দেশে খেজুর পাকার সময় থাকে খেজুর এদিকে বাগানে পেকে আছে আর গরমের সময় আর এই রাস্তা অনেক দূরের এত গরমে যাবই বাকি করি আর কোথায় গিয়ে আমরা থাকবো আর না সেখানে গাছপালা রয়েছে যে ছায়া পাব আশ্রয় পাবো ইত্যাদি এসব বিভিন্ন অজুহাত ফারেহাল মুখাল্লাফুন আল্লাহ বলছেন যে রসুরসালামের বিরোধিতা করে যারা বসে থেকে গেছিল পেছনে ওরা খুশি হয়েছিল ও কারিহুদান রাস্তায় তাদের ধন সম্পদ এবং জান দিয়ে জিহাদ করতে তারা অপছন্দ করেছিল ওয়াকালু এবং তারা বলেছিল লাতান ফেরুফিল হার একে অপরকে বলতো এই অসৎ কাজের আদেশ দেওয়া হয়েছে চরিত্র এত গরমে তোমরা বাড়ি থেকে বেরো না কি দরকার এই বাড়ি থেকে কষ্ট করতে যাওয়ার এই সময়ে কুল হে নাবি তুমি জানিয়ে দাও না রো জাহান্নামা আশাদ্দ হার জাহান্নামের আগুনই তাপে প্রচণ্ডত জাহান্নামের আগুনের তাপ সবচাইতে বেশি সুতরাং আল্লাহর এই জাহান্নামকে ভয় করো যেখানে তোমাদেরকে নিক্ষিপ্ত হইতে হবে লৌকানুয়াফ খাহুন তারা যদি বোঝার চেষ্টা করত। আল্লাহ বলছেন ফালিয়া জাহা কু কালিলা ওয়ালিয়াব কু কেসিরা সুতরাং তারা জানো অল্পই হাসাহাসি করে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 इलामामी प्रशिक्षण साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगे पीट टी बांगल्वे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 ममिन दायित्व देखिदा পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ত্বাবর আয়াত নম্বর 83 তে ইরশাদ করেছেন ফাইর রাজাক আল্লাহু ইলা তায়ফাতিম মিনহু ফাস্তাজনুকা লিল খুরুজ ফাকুল লন আল্লাফাক নবী করিম সাল্লাহ সাল্লামের ওপর এই আয়াত নাজুল করে তাবুক যুদ্ধ সম্পর্কে বলছেন আল্লাহাক যদি হে নবী তোমাকে ফিরিয়ে দেন এ মোনাফেকদের একটি দলের কাছে ফাস্তা জানুকাল খুরুজ তারপরে এরা পরবর্তীতে যদি তোমার সাথে যুদ্ধে বের হতে ইচ্ছা করে এবং অনুমতি চাই ফাকুল তাহলে তুমি তাদের বলে দেবে লুজু মা ইয়ে আবাদা তোমরা কখনো আমার সাথে বের হবে না পলান্তোকাতুলো মা ইয়া আদুওয়া এবং আমার সাথে গিয়ে তোমরা কখনো শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে না এইরকম মন মানসিকতা এইরকম ইমান তোমাদের নেই ইনাকুম রাজই তুম্বিল কৌদ আউ্লা মাররা তোমরা প্রথমবারে সন্তুষ্ট থেকেছ তোমাদের এই বাড়িতে পিছনে বসে যাওয়াই ফাকুম আল খালেফিন সুতরাং এইভাবে তোমরা যারা পিছনে থাকে তাদের সাথে বসে থেকে যাও মহান আল্লাহ এরশাদ করছেন তারপরে তুসাল আল্লাহাদিমিনা তা আবাদা আর হে নবী তুমি তাদের কার কারো জানাজার সালাত আদায় করবে না যারা চিরকাল এই মোনাফিকের ওপর থেকে মারা গেছে ওয়ালা তাকুম আলা কাব রেহি এবং তার বা তাদের কবরের পাশেও গিয়ে দাঁড়াবে না যে আল্লাহর কাছে মার্জনা কামনা করবে তাদের কবর জিয়ারত করতে যাবে এই রকম কাজ করবে না ইনাহম কাফা রুবিহ ওয় রসুলি কারণ এরা আল্লাহর সাথে কুফুরি করেছে তার রসুল সাহায্যে কুফুরি করেছে ও মাতু আহম ফাঁসেকোন পাপিষ্ট পাপাচার হয়ে কুফুরির অবস্থায় মারা গেছে আর সবচেয়ে বড় ফাঁসেক হচ্ছে যারা আল্লাহ পরকালকে অস্বীকার করে মহান আল্লাহ এর সাদুজব আল্লাহ পাক বলছেন হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তাদের ধন সম্পদ এবং তাদের জোন সন্তান সন্ততি তোমাকে যেন ধাঁধাই না ফেলে দেয় ইন্নামা ইউরিদুল্লাহ আজাহিদ দুনিয়া আল্লাহ পাক চান যে তাদেরকে এই ধন সম্পদ দিয়ে তাদের জোন দিয়ে এই দুনিয়াতে শাস্তি দেবে এ ধন সম্পদ তাদের আজাব শাস্তির কারণ হবে এবং তাদের এই জনবল তাদের ছেলেমেয়েরা তাদের বিপদের কারণ হবে আজাব শাস্তির কারণ হবে পতাজ মোহম কা ফেরুন আর তাদের প্রাণবায়ু নির্গত হবে তাদের কুফরীর অবস্থায় মহান আল্লাহ এর সাদ করেছেন আমিন আর যখন কোনো সুরানাজ হয় এবং বলা হয় আমিনবিল্লা আল্লাহ জাহেদুমার এবং তার রাসুলের সাথে তোমরা সশস্ত্র যুদ্ধে অংশ অংশগ্রহণ করো ইস্তাহ হে নবী তোমার কাছে এসে তাদের মধ্যে যে শক্তি সামর্থ্য সম্পন্ন ব্যক্তি যারা যারা হচ্ছে সচ্ছল ব্যক্তি এদের কি আল্লাপছেন উল উত্তৌলি মিনহুম ওরা এসে তোমার কাছে অনুমতি চাইবে যে আমাদেরকে একটু অব্যাহতি দেন অকালো বলবে যার না নাকুম খুব মাল খায় দিন যারা বাড়িতে বসে থাকে তাদের সাথে আমাদেরকেও বাড়িতে একটু আরাম বিশ্রাম নিতে দেন রাজু বেআইন অতবে আলা করুমাহ আল্লাহ বলছেন তারা সন্তুষ্ট হয়ে গেছে এ বিষয়ের উপর যে তারা যেন ওই সব মহিলাদের সাথে যারা বাড়িতে পিছনে বসে থাকে যুদ্ধের ময়দানে হাজির হইতে পারে না তাদের সাথে তারা থাকতে চায় অতবিয়া আলা কলু বহিম তাদের অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে ফাহম লাইফ কাউন সুতরাং তারা কিছুই বুঝে না লাকিনির রসুল আজাহাদুবিয়াফু সহিম উলাইক আল্লাহামুল খৈরাত ও উল্লাইকুল আল্লাহাক বলছেন তবে রসুল সাল্লা ইসাল্লাম এবং তার সাথে যারা ইমান নিয়ে এসেছে তারা তাদের ধন সম্পদ দিয়ে তাদের যান প্রাণ দিয়ে আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধে শরিক হয়ে থাকি। ও উলায়ক আল্লাহমুল খৈরাত এদের জন্য রয়েছে সার্বিক মঙ্গল পবউমুল মফুল এবং এটাই হচ্ছে সফল কাম আল্লাপ বলছেন আদাল তিন তাজারি মিন তাহাতিহাল আনহা রুফালিক ফজুল আজিম আল্লাহ পাক রবুল্লা আলমিন তাদের জন্য এমন জান্নাতসমূহ তৈরি করে রেখেছেন যার নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত রয়েছে সেখানে চিরকাল তারা থাকবে আর এ হচ্ছে বড়োই মহা সাফল্য আল্লাহ পাক এর সাদ করছেন বেদুইনদের মধ্য থেকে যারা ওজুর আপত্তি পেশকারী তারা এসেছিল লিউজ আন আল্লাহম যাতে করে তাদেরকে অনুমতি দিয়ে দেওয়া হয় যে তারা যেতে পারবে না রসুল আল্লাহ এবং রসুলকে যারা প্রতিপন্ন করেছে মোনাফিক তারাও পিছনে বসে থেকে আল্লাহা বলছেন যে সৈয়সিব্লা কা তাদের মধ্য থেকে যারা কুফরি করেছে তাদেরকে ভয়াবহ আজাব এসে অবশ্যই স্পর্শ করবে শীঘ্রই আল্লাপা বলছেন তবে যে যেসব লোকেরা দুর্বল যেসব লোকেরা পীড়িত অসুস্থ ওয়ালাহ আল্লাহ আমায়ুন ফেকুন जरा खरच करार्जन किचू पाए निस सर्वहारा किचू नहीं तरह केम करी तरा युद्ध ने तरज कमर अभिजोग नहीं रसुलदी तर आल्ला हितांगी है रसुल्लामेर हितांक्षी है माँ आलाल मोहसिनी नमिन सबिल जरा सत्कर्मशील ते सम्पर्ो अभिजोग उत्थपन करार सूझ नहींशील निजे पक्ष के स्वेच्छाई क्य कर তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই ওল্লা গফুর রহিম আল্লাহ পাক মার্জনা এবং দয়াবান আল্লাহ পাকের সাদ করছেন ও আল্লাহ আর ওই সব লোকের ওপর অভিযোগ নেই যেসব লোকের রাহে নবী তোমার কাছে করে তুমি তাদেরকে সওয়ারির ব্যবস্থা করে দাও বাহনের ব্যবস্থা করে দাও যে তারা যুদ্ধে যেতে চাই। কুলতা তখন তুমি বলেছিলে আজেদ মা আহমেলুকুম আলিহী আমার কাছে এমন কোনো ব্যবস্থা নেই যে তোমাদেরকে আমি বাহন দেবো তা তখন তারা ফিরে চলে গেছিল ও আয়োম তাফিজ মিনা দামে হাজানা দুঃখে শোকে তাদের চক্ষু দিয়ে প্রবাহিত হয়েছিল আল্লাহ মায়ুন ফেকুন যে কি খরচ করবে তা তাদের কাছে নেই তারা পাচ্ছে না আল্লাহফাক রবেন বলছেন এদেরও আল্লাহ আল্লাহফাক পকড়াও করবেন না অভিযোগ তো ওইসব লোকের বিরুদ্ধে আছে ইনামা সাবিউল আল্লাহ আর অভিযোগ তো ওইসব লোকের বিরুদ্ধে আছে আল্লাহ পাকের পক্ষ থেকে তার রসুল সাসানের পক্ষ থেকে যেসব লোকেরা হে নবী তোমার কাছে অব্যাহতই তলব করে তোমার কাছে অনুমতি চায় অহম আগ্নে অথচ তারা সচ্ছল বিত্তবান রাজু বেআই এখন মাল খাওয়ালে ফে এবং তারা এর উপর সন্তুষ্ট হয়ে গেছে যে নারী রাজে বাড়িতে বসে থাকে قبوش في توب بش تحتت طببع الله على قوبم ت ضي الله فكر العالم السيلجيدة فهم لا ياعلمون شتر تراكش جاننا أهث الله فرب العالمين رو إشادك سنيع تزون إليكم إذا رجات إليهم كل تتزوا لننؤ من لكم قد نبع الله من أخبكم وسير الله عملكم ورسوه ثم تردّون إلى ال الغيب والشهذا فنبكم بما كنت تعملون. আল্লাহবা বলছেন এই মুনাফিকরা হেনবি তোমার কাছে এসে নিজের ওজোর পেশ করবে যে আমরা এই জন্য যেতে পারিনি এই জন্য যেতে পারিনি এই অসুবিধা ছেলে বিভিন্ন রকমের ওজোর অজুহাত পেশ করবে যখন তুমি তাদের কাছে ফিরে আসবে তবু যুদ্ধ থেকে যখন ফিরে আসবে কোল হেনবি বলে দেবে তা তোমরা কোনো রকমের ওজোর পেশ করিও না লো মেনালাকুম তোমাদেরকে আমি কখনো বিশ্বাস করব না কাদ ন আল্লাহমিন আকবরকুম তোমাদের সংবাদ সম্পর্কে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন ওয়াসায় আল্লাহ আমলাকুম ও রাসুল এবং শীঘ্রই আল্লাহ পাক তোমাদের কর্ম দেখবেন এবং রসুল সাল্লাহ আলী সাল্লামও তোমাদের কর্ম দেখবেন সোম্মা তোরা এলা আলিমিলা এবং তোমাদেরকে তারপরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ওই সত্তার দিকে যিনি অদৃশ্য এবং দৃশ্য সম্পর্কে সম্য জ্ঞানী তার রসুল্লাহ সাল্লাম তাদের আমল দেখবেন এটা রসুল উল্লাহামের জীবদ্দোষায় এর মানে এই নয় যেমন এক শ্রেণীর যারা বিদায়পন্থী সিরকি আঁকিদা রাখে নবী শাসন সম্পর্কে তারা বলে যে এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ যেমন ওম্মতের আমল দেখছেন আমাদের সম্পর্কে জানছেন তেমন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ওম্মতের আমল প্রত্যক্ষ করছেন না এই কথা বলা হয়েছে মোনাফেকদের আচার আচরণের পরিপ্রেক্ষিতে এবং মুনাফেকদেরকে বলা হয়েছে যে এখন আগামীতে সংশোধন করছো কি না আল্লাহ পাক তোমাদের কাজকর্ম দেখছেন এবং রাসুল্লাহ সাল্লাহি সাল্লাম তোমাদের কাজকর্ম দেখবেন আর দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে সত্যিকার তোমরা মমিন হতে পেরেছ কি আল্লাহ আল্লাহাক বলছেন যখন তোমরা আল্লাহাকের দরবারে ফিরে আসে ফাইম তা মানুষ যা কিছু তোমরা করেছিলে সে সম্পর্কে আল্লাহাক ভালোভাবে জানিয়ে দেবেন সাইহলি ফোন আব্বিল্লাহ লাকুম এজান কালাব তুম এলই হিম লে তু রেজু আনহুমে আল্লাহ পাক বলছেন যে তারা শীঘ্রই আল্লাহর শপথ করবে তোমাদের সামনে হে নবী মহম্মদ সাল্লি সাল্লাম সাহাবাহিকেরামগুন এজান কালাব তুমি এলিম যখন তোমরা ফিরে আসবে মদিনায় তাদের কাছে তোর এইয আনহোম যাতে করে তাদেরকে উপেক্ষা করো এবং তাদেরকে কিছু না বলো আর এই জন আনহোম কাজেই তাদেরকে উপেক্ষা করো তাদের পেছনে পড়িও না ইনাহোম রিচ কারণ এরা হচ্ছে অপবিত্র নাপাক। পাক ও মা ওয়াহোম জাহান্নাম এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম যেমা কামিয়া বোন তাদের কৃত কার্যের কারণে আল্লাহ ফাক বলছেন যে ইয়াহলি ফোন আল্লাহ কুমলি তার আনহম তারা তোমার সামনে এসে শপথ করে নিজের অজুর অজুহাত পেশ করবে যাতে করে হে নাবি হে সাহাবিরা তোমরা তাদের উপর রাজি সন্তুষ্ট হয়ে যাও ফাইন তরজাওয়া আনহোম তোমরা যদি তাদের উপর সন্তুষ্ট হয়ে যাও জেনে রাখো ফাইন আল্লাহ আল্লাহ আনিল কৌমিল ফাসিন আল্লাহাক রব্ল্লাহ সন্দেহে ফাসেক পাপাচার যারা তাদের ওপর কখনো সন্তুষ্ট হবেন না আল্লাবু আসাদুকুফরমানিফা খান ওয়াজিদারু আল্লাহ আলম হদুদাম্মা আনজাল আল্লাহ আল্লাহ রসৌল্হ আল্লাহ আলী উ হাকিম আল্লাহ পাক বলছেন যে বেদুইনরা যে রয়েছে এই বেদুইনরা কুফরির ক্ষেত্রে এবং মোনাফেকির ক্ষেত্রে অত্যন্ত কঠোর ওয়াজিদারু আল্লাহ আলম হদুদামা আনজাল আল্লাহ আল্লাহ রাসী আর আল্লাহ পাক যে তার রসুল্সা ওপর যে সীমারেখা নাজেল করেছেন তার সম্পর্কেও তাদের যে জানা নেই এরই তারা উপযুক্ত যে তারা কিছু জানবে না কারণ তারা অসভ্য বল্লাহ আলীমন হাকিম আল্লাহর সবকিছু জানেন এবং খরচ করে সেটাকে তারা জরিমানা মনে করে যা আমাদেরকে জরিমানায় লাগিয়ে দেওয়া হলো মোহাম্মদ সাল্লা পক্ষ থেকে ওইয়াতার আব্বাস ও বেকম দাওয়ায় এবং তোমাদের সম্পর্কে মুসিবতের প্রতীক্ষায় রয়েছে যে কখন তোমাদের বিপদ এসে পড়ে আলাইহিম দায়রত জেনে রাখো যে তাদের ওপর খারাপ যে বিপদ রয়েছে মন্দির চক্র তাদেরকে ঘিরে ধরুক আল্লাহ পাক বলছেন আলাইহ দায়ুসৌ মন্দের চক্র তাদেরকেই ঘিরে ধরুক আল্লাহসাম আলীম আল্লাহ পাক সব কিছু শোনেন এবং জানেন আলা রসুল আল্লাহা কুরবাত সাইদ খহমুল্লা হাফি রহমাতহি ইন্দুর রহিম আর বেদইনদের মধ্যে আবার কত কেমন রয়েছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে পরকালে প্রতি বিশ্বাস করে ওয়াত্তা খেজো মায়ন ফেকো করবাতলা আর যা কিছু তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তা আল্লাহ নিকটে নৈকট্য লাভের উপায় হিসাবে তারা গ্রহণ করে ওসালাওয়াতির রাসুল এবং রাসুল সাল্লাহি সাল্লামের দোয়া লাভের মাধ্যম মনে করে যে এর মাধ্যমে নবী করিমস্লামের কাছে দুয়া নিব। আল্লাহ জেন রাখো এটি হচ্ছে তাদের জন্য আল্লাহ আল্লাহ প্রবিষ্ট করবেন মহান আল্লাহ ইরশাদ করছেন তারপরে আর অগ্রগামী ওই সব সাহাবেকেরাম যারা আগে আগেই মুসলমান হয়েছেন মহাজের আনসারের মধ্যে থেকে যারা প্রথম শারীর অগ্রণী আল্লাহফাক বলছেন ও সাবেক আল আউ্লিন আল মহাজরিন ওয়াল আনসার মহাজরিন আনসারদের মধ্যে থেকে যারা প্রথম সারির অগ্রণী আল্লাহফাক বলছেন ওয়ালাজিন আাব এহসান এবং যারা তাদের নিষ্ঠার সাথে অনুসরণ করবে ক্যামত পর্যন্ত তাবে ইন্দা তাবা তাবন্দিনা এইরকম ক্যামত পর্যন্ত রাজি আল্লাহ আনহোম তাদের আল্লাহ রাজি হয়ে গেছেন ওয় রাজু আনহো এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে ওয়া আদ আলহম এবং তাদের জন্য আল্লাহ পাক জন্নাত তৈরি করে রেখেছেন যার নিম্ন দেশে বহু নহরসমূহ প্রবাহিত রয়েছে খালেদিনা ফিহা সেখানে তারা চিরকাল থাকবে আবাদা জালিকাল আলিকাল ফৌজুল আজিম আর এটি হচ্ছে তাদের বড় সফলতা আল্লাহ ফাক রব্বুল আলম জন আমাদেরকে কোরআন ও হাদিস মোতাবিক চলার তৌফিক দান করেন সুফহান রব্বিকারব্বিল ইজাতাম মায়সিফুল ওসালাম আলমর সলিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমী don'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 मुस्लिम समाज के शांतिपूर्ण समाज रूपाना मंजूर इलाह सरिया सकल आईन कानून विधान मानुषर कल्याण प्रणयन के जयलाभ करते जीवन बहु समस्पय आज रत आठ पुनः सम्प्रचार सकाल साढ़े छाय बांगे पीस टी बांगल